জিনদেরকেও আল্লাহ তালা দিন মানার জন্য সৃষ্টি করেছেন সে কথা কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ খালাকতুল ইনসা ইল্লা বলে আমি ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে বোঝা গেল আমাদেরকে যেভাবে আল্লাহ শরীয়ত মেনে মুসলিম হওয়া নবীর অনুসরণ করার দায়িত্ব রয়েছে আমরা যেভাবে মোকাল্লাফ এবং আমাদের যেভাবে এবারত করা না করার স্বাধীন আল্লাহ দিয়েছেন কিন্তু করলে পুরস্কার জান্নাত রয়েছে না করলে শাস্তি জাহান্ন রয়েছে এবং আমাদের যেভাবে খাওয়া দাওয়া বিয়ে সাদি বাচ্চা কাঁচা সংসার ইত্যাদি আছে জিনদের ক্ষেত্র তাই তাদেরটা কেমন ওটা আমাদের বুজার কথা না কারণ আমরা আমাদের জগৎ নিয়ে চিন্তা করি এবং তাদেরটা বুজার কথা আমাদের না তাদেরটা আমাদের থেকে গায়েব রেখেছেন আল্লাহতালা আল্লাহ বলেছেন যে তোমরা তাদেরকে এই দুনিয়াতে দেখবে দেখবে না তারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখো না কাবিল হু এরাও না তারাও লোকদেরকে তারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখো না কেমতের দিন কি হবে আমরা তাদেরকে দেখব তারা আর কোনো দিন আমাদেরকে দেখবে না দেখতে পারবেনা লাভ কাদেরকে আলহামদুলিল্লাহ দুই গ্রুপ আছে মুসলিম আছে গাফের আছে যে মুসলিমদের সংখ্যা কম মানুষের মধ্যে তো মুসলিমের সংখ্যা কম তাদের মধ্যে আরো কম এবং মুসলিমদের মধ্যে ইনসানদের মধ্যে মুসলিমদের আবার তথাকথিত মুসলিম আছে মুসলিম সৌকর কিন্তু কাজে কর্মে কাফের তাদের মধ্যে আরো বেশি তাদের মধ্যে যারা যাই হোক ওদের সবাইকে এবং আমাদেরকে আল্লাহ তালা যারা মুসলিম হবে তাদের ব্যাপারে কিছু কথাবার্তা আল্লাহ তালা বলছেন আগে আয়গুলোতে বলেছিলেন যে ওয়ামে জাহান যারা দিনের ব্যাপারে এগিয়ে আসে না দিনের ব্যাপারে ত্রুটি করে জিন্দ এবং ইনসানের মধ্যে জিন্দের কথাবার্তা হচ্ছিল তারা জাহান নামের আগুন হবে জাহান নামের জ্বালানি হবে কাঠ হবে ও আল্লাহরিকা হুমা দাকা তেনা হুমফি তারা যদি এই তরিকার উপরেই কুফরি ফেসতে ফুজুরি এবং গুনার তরিকার উপরেই তারা যদি জারি থাকে সেখানে তারা ওই পথের উপরে থাকে সংশোধন না করে তাহলে আমি তাদেরকে কি করবো শাস্তি দেবো এবং তাদেরকে আমি খাওয়াবো মানে আল্লাহ নাফরমানি করলে আল্লাহ কাফের কে অনেক সময় ঢিলা দেন রশি তার রেজেকের তার খাদ্য পানীয় তার টাকা পয়সা সহায় সম্পত্তি মনে হয় আরো বেড়ে গেল কোন কোনো সময় কাফের বেদিন দুষ্ট লোককে আল্লাহ তালা আরো ঢেলা দেন তার মনে হয় আরো সংসারের উন্নতি হয়ে গেল তবে কেন এটা করেন লে নাহ ফি তাকে এগুলা করে আমি আরো ফেতনায় ফেলে দেই সে মনে করে বাবারে কুফুরি বেশি করলে তো দেখা যায় দুনিয়া আরো বেশি পাওয়া যায় আর একটু পুফুরি বাড়াই দেই। তার ফেতনা আরো বেড়ে যায় কিন্তু তাকে আমি কি করব করবো অমাই ই করতে করতে যখন আল্লাহ থেকে পরিপূর্ণভাবে সে তার মুখ ফিরিয়ে নেয় আল্লাহ ডাকে না পথে আসে না আমি তাকে তাকে আমি খুব কঠিন আজাবের মধ্যে ফেলে দেবো এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দুনিয়ার শেষ পরিণতি তার খুব খারাপ হয়ে যাবে কমপক্ষে আখে রাতে তার জন্য জাহান্নাম অবধারিত সেখানে আজাবে শেষ নাই এই কথাগুলো আল্লাহ বলছিলেন জাতিদের ব্যাপারে এখন পরবর্তী আল্লাহ জিন এবং ইনসান উভয় জাতির মুসলিম হবে মসজিদ কিছু আল্লাহ তালার জন্যই নির্মিত হয়েছে মসজিদ শুধু আল্লাহর উদ্দেশ্যেই থাকবে সেখানে আল্লাহর সঙ্গে আর কাউকে যাবে না মসজিদ গুলোর আল্লাহ আল্লাহ তাও এই জন্য এই জন্য মসজিদের মধ্যে বসে কেউ যদি সেরেক করে সে অনেক বড় অন্যায় করে মসজিদের মধ্যে মানুষ অনেক সময় সেরেক করতে পারে কোন মসজিদের বয়ানের মধ্যে সেরেক ঢুকাই দেয় মসজিদের মধ্যে আল্লাহ মুহম্মদ লেখা আছে আবু বকর আলী ওসমান সব লেখা আছে এতগুলো লেখা দরকার কি মসজিদ কার জন্য বানানো হয়েছে আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লা বাদ ঘর থেকেই শুরু হয়েছে ইমাম কথি রহমতুল্লাহ বলেন ইহুদিনা তাদের এ খানার মধ্যে শরীরের আড্ডা বানিয়েছে আজকে ইহুদিদের এবং তাদের তো সুস্পষ্ট বোঝা যায় না কিন্তু খ্রিস্টানদের চার্চে গেলে বোঝা যায় কি পরিমাণ ছবি আছে কি পরিমাণ পরিমানদের বিভিন্ন রকমের আপনার তাদের নাম টাম থেকে শুরু করে এমনকি মসজিদ তাদের যে গির্জার ফ্লোরের মধ্যে বড় বড় ইমাম তাদের যখন মারা যায় বড় বড় পাদ্রী যখন মারা যায় কোথায় কবর দেয় তাদেরচে দেয় আপনারা বড় বড় গির্জা গেলে দেখবেন সবগুলো বড় বড় তাদের যারা বিখ্যাত বিখ্যাত ধর্মগুরু তাদের কবর সব ওই গির্জার ভিতরে আর আমাদের মসজিদ কবর উপরে মসজিদ বানানো জায়দ আছে খবরদার পার্থক্য দেখছেন তারা তাদের এবাদত খানাকে বানিয়েছে শরীরের আখড়া আর আমাদেরকে বলা হয়েছে কি মসজিদ কবর উপরে কবরস্থানের মধ্যে মসজিদ বানানো যাবে না কবরস্থান বলতে যেখানে কবর আছে কবরগুলোর গুলার উপরে কিন্তু দেখুন এখানে আপনি যদি কেউ পিস অফ গার্ডেন যান এটার নাম কি গার্ডেন অফ পিস কবরস্থান যে আছে হ্যান্ড ওয়াল্টে ওনারা আলাদা করে এক জায়গায় মসজিদ বানিয়েছেন সেখানে নামাজ খেলা পড়ার জন্য কারণ কবর দিতে তারা তো কবর কবরের উপরে মসজিদ দেওয়া যাবে না কবর এক সাইডে এসে আর এক সাইড যদি মসজিদ করা হয় নামাজের জন্য কবরের সঙ্গে নামাজের কোন সম্পর্ক নেই ওই মসজিদ বানানো ঠিক আছে কিন্তু কবরস্থানের উপরে কবর উপরে মসজিদ বানানো নিষেধ যেখানে কবর রয়েছে তার উপরে মসজিদ বানানো যাবে না তাহলে মসজিদ গুলোকে পিওরলি আল্লাহ তালার ইবাদত করতে হবে ভিত্তিতে। খালি আল্লাহর ইবাদতো মাকসুদ না আল্লাহর ইবাদতের ভিত্তি কি তাও ঈদ অনেক ইবাদত করে কিন্তু একটুখানি মাদারের সুগন্ধ আছে সম্পর্ক আছে একটুখানি সেরেক নিয়ে আসা হয়েছে সেই এবাদত আল্লাহ কবুল করবেন না খাটি করবে একমাত্র আল্লাহর জন্য এবাদতের আশেপাশে দোয়া আশেপাশে কোন ধরনের কিছু মাজারের নামে কোন কিছু এরকম এগুলোর নামে দরগার নামে ঢুকার কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমাদের দেশের দরগাহুলো হয়ে গেছে এ বাদত খানার বড় কেন্দ্র একদম সেরে কেসে গেছে যেখানে থাকার কথা ছিল এরপরে আল্লাহ বলছেন জিনরা তখন এসেছিল এবং ইনসানরাও রসুল্লাহাল দাওয়াত অল্প কয়েকদিনে কবুল করলো বাকিরা রিজেক্ট করে ফেললো কি পরিস্থিতি উনি মোকাবিলা করলেন তখন তারা সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়ল এর অর্থ কি এ দুইটা তাফসির এসেছে একটা তাফসির হচ্ছে এমনি আব্বাস আহু বর্ণনা করেছেন যে জেনরা যখন খোঁজ করতে এসেছিল তাদের ইবলিশ বললো যে পৃথিবীর উল্টাপাল্টা কি হচ্ছে উপরে থেকে আমাদেরকে খালি আগুনের তীর মারা হয় উঠতে দেয় না আল্লাহ তালা কি ঘটালেন দেখো দেখি দেখতে দেখতে আমরা বলেছিলাম তাপসিরে গত এক সপ্তাহ আগে তারা দেখলো যে রসুল্লাহ সালাম মক্কা শরীফে আল্লাহর ইবাদত করছেন আল্লাহর ঘরে আবাস শরীফের ওখানে এসে শরীর হারামে নামাজ পড়ছেন রাতের বেলায় খুব করে আল্লাহ তালা কাছে নামাজ পড়ছেন তখন তারা ঘুরতে ঘুরতে এসে দেখলো কি সুন্দর সুরে কি কে কি তালাবত করতেছে তখন তারা আবিষ্কার করলো যে আখিরি নবী ওনার কথা শুনলেন তারা এত মন্ত্রমুগ্ধ হয়ে গেল মন্ত্রমুগ্ধ কথা তো ঠিক না মন্ত্র এত খারাপ জিনিস মানে তারা এই কথার প্রতি এত আকর্ষিত হয়ে গেল। গেলাম তেলাওয়া শুনে তারা মনোযোগ দিয়ে শুনতে থাকলো একটা তাপসির আসছে যে এত মনোযোগ দিয়েছে তাদের তাদেরকে তো নবী দেখতে পান না কারণ তারা তো গায়ে জগতের লোক তারা মনে হয় যেন ওনার এত কাছে এসে গায়ের উপরে সবগুলো পড়ে যাওয়ার অবস্থা তিনি বলতেছেন কানুয়ার কাবুনা গায়ের উপরে উঠে পড়বে তারা একদম এত কাছে এসে গেছে ফালাম ইয়া আলম বিহীম রসুল তখন ওটা পার হাত রসুল তারপরে জিবাহাম এসে ওনাকে ওহিনিয়ে আসলেন এসে বললেন পুলাইয়া তো হতবাক তিনি তো এটার খবরও জানান এই খবর আকাশ থেকে ওনার কাছে এসে গেছে হ্যাঁ এটা তাদেরকে আরো উৎসাহিত করেছে দিন কবুল করতে এবং ওই জিনের দল মুসলিম হয়ে গেছে এবং তারা ওনাকে পরে দাওয়াত করে তাদের ওনার থেকে পারমিশন নিয়ে এলাকায় গীদাওয়াতি কাজ করেছে আবার আরেক পর্যায় এসে ওনাকে তারা তাদের দেশে নিয়ে গেছে তিনি ভিজিট করে আসছেন আল্লাহ এই জন্য রাসুল উল্লা সকালাইন আল্লাহ ওনাকে জিন এবং ইনসান উভয় জগতের কাছেই নবী করেছেন এবং জিনদের মধ্যে নবী আসছে বলে কোন প্রমাণ পাওয়া যায় না আর মানুষের নবী আসার পর থেকেই তারা মানুষের নবীর শরীয়তকে ফলো করতে বাধ্য তো এটা হলে একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে যখন তিনি এই দিনের দাওয়া দিলেন শুরু করে দিলেন তিনি মানুষকে ডাকা শুরু করে দিলেন ক্যাদু আদ আলি জামিয়ান সমস্ত আরব ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো শুরু করে দিল কাতার রহমতুল্লাহ আলহি বলেছেন এবং জানেন জিনদের সঙ্গে সাতানের হয়েছে গত তা আমরা বলেছিলাম যে ইবলিস এসেছিল পরামর্শ দিতে দার তে এভাবে তারা সহযোগিতা করেছিল কিন্তু আল্লাহ আল্লা সে তফিক দিয়েছেন প্রটেকশন দিয়েছেন তারা পারেন পারেনি শাসক হয়নি আহাদা আপনি আবার বলে দিন পরিষ্কার করে জিন এবং ইনসান সবার কাছে যে আমি আমার রবকে ডাকি শুধু তার সঙ্গে কাউকে শরিক করি না এটাই হলো পরিপূর্ণ ইসলাম অনেক মানুষ পৃথিবীতে আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ সঙ্গে অন্য কেউ করে অনেক মানুষ করে এটাও এই কাজ করে আল্লাহ কেউ ডাকে কারণ ওখান থেকে বরকত দিয়ে ওখান থেকে কিছু নাজিল হয়ে গেলে ওনার মুশকিল আসান হয়ে যাবে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এরকম অনেক স্লোগান আছে হ্যাঁ তো এরকম নয় না শুধু আল্লাহর কাছে সাহায্য চাইলে শুধু আল্লাহ তাল কাছে চাই আর কারোর কাছে না এটাই হলো ইসলাম এই এটার নাম হলো এই তৌহদ ইসলাম হয় না সে থাকলে ও ইসলাম আল্লাহর কাছে কবুল হবে না এরপরে তারা বলতো দেখো কম ট্রাবল দেয় নেই বহু কষ্ট দিছি দুশ্মনি করি তোমার সাথে তুমি যদি আল্লাহ নবী হয়ে থাকো তো আল্লাহ তো এতদিন আমাদেরকে শ্বাস করে দেওয়ার কথা ছিল কিছুই তো হলো না আমাদের যারা এরকম দুনিয়ার মধ্যে অনেক কিছু করে অপকর্ম তাদের হাতে সমস্ত সুযোগ সুবিধা ক্ষমতা টাকা পয়সা এভরিথিং থাকে তারা মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না এত তারা কিছু করে যাচ্ছে তাদের তো পরের দিন কোনো শাস্তি হয় না পাঁচ বছর পরেও হয় না দেখা যায় বহাল তবিয়তে আছে তাদের স্পর্ধা আরো বেড়ে যায় তারা চ্যালেঞ্জ করলো কই তোমার আল্লাহ কি করে এত আল্লাহর ভয় দেখো আমাদের কি কিছুই তো আমাদের হয়নি তো তিনি বললেন আল্লাহ তালা বলে দেন আপনি বলেন যে আমি চাইলে তোমাকে এখন ক্ষতি করতে পারবো চাইলে তোমার ভালো করতে পারবো আমার হাতে তো কোনো ক্ষমতা নাই ক্ষমতা কি আল্লা ন তোমাদের ক্ষতিগ্রস্থ হওয়া অথবা হেদায়ত পাওয়া কোনটার ক্ষমতাই আমার হাতে নাই আমাদের লোকেরাও মনে করে যে ওই মাজারের বহুত ক্ষমতা আছে চিটাঙ্গা এলাকায় একটা মাজার আছে বলে ওই মাজাটা খুব গরম মাজার ওই মাজার খুব কিছু মানুষ চিন্তা করে কিন্তু আল্লাহ বলছেন অন্য আয়াতে আপনি বলে দেন বললে আপনি বলেন যে আপনি নিজের জন্য ভালো মন্দ কোনটার ক্ষমতা আপনার হাতে নাই সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে দেখছেন তৌহিদটাকে আল্লাহ বারে বে কনফার্ম করতেছেন আমরা তো বহু আগেই বলেছি এত রকম তৌহিদ শেখাইতে হয় কেনা কোরআনের মধ্যে কারণ মুসলমানরা এই তৌহিদ করতে এসে কি করবে সেরে করে বলবে আল্লাহ তালা জানা এই জন্য বহুত তরিকায় আল্লাহ তালা কোরআন মধ্যে তৌহিদকে নিয়ে আসছেন সেরেক থেকে সাবধান করার জন্য তোমাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়দা হওয়ার জন্য ইসলামের কিছু ছাড় দিয়ে ফেলি তোমাদের কিছু কুফরিটা ঢুকাই ফেলি তাহলে কি হবে জানো আল্লাহ আমাকে আল্লাহ তালার দায়িত্ব পালন না করার কারণে ইসলামের মধ্যে একটু কমতি করে ফেলানোর কারণে আল্লাহ তালা যখন আমাকে শাস্তি দিয়ে ফেলবেন তখন কেউ আমাকে সাহায্য করতে পারবে না কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না কাজে আমাকে অক্ষরে অক্ষরে আল্লাহ তালার দিনকে পয় রামকে ঠিক মতো পৌঁছাই দিয়ে এই আমানত দারি এই জিম্মাদারি পালন করতে হবে তোমরা মনে করা যে কত তারা প্রপোজাল দিয়েছে না এই মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি এক কাজ করেন আপনার ব্রবেরও আমরা সবাই মিলে একদিন এবাদত করি সেদিন আর সেরে করবো না কোনো মূর্তির ইবাদত করব না তারপরে আমরা আবার আপনি আমাদের সঙ্গে ইবাদতেন করেন তাহলে এক হয়ে গেলাম কোনো ক্লাস নাই কোনো মারামারি নাই কোন দ্বন্দ্ব সংঘর্ষ নাই আমাদের একটা মিল মোহত হয়ে গেল কি কোন খুব ভালো কম্প্রোমাইজ সমাজের শান্তি নিরাপত্তা বিরাজমান থাকার জন্য এরকম করলে কেমন হয় এরকম হক যদি বাতিলের সঙ্গে গিয়ে সুন্দর করে আপেস করে রাত দিন খাটে তাহলে পৃথিবীতে হ্যাঁ আল্লাহ আর কোনো দিলেন আপনি বলেন তোমাদের এই সমস্ত প্রস্তাব আর তোমাদের ধমক তোমাদের আমাকে কষ্ট দেওয়া আমাকে নিয়ে এই সমস্ত কিছু করা কোনোটাই আমাকে তোমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে অ্যালাউ করবে না কারণ আল্লাহ তালা যদি রাগ হয়ে যান দিনের সঙ্গে যদি কোনো ব্যক্তি এইভাবে বিশ্বাস ঘাতকতা করে ফেলে আল্লাহর আজাব এসে গেলে আমাকে রক্ষা করার মত পারবা না আমার দায়িত্ব হচ্ছে কি আমি আমার দায়িত্ব কি তোমরা কবুল করো না এখন আমি কি করব। আমার কাজ একটাই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সফল পক্ষ থেকে ইসলামের দায়িত্ব দেওয়ার আমার দায়িত্ব শুধু আমি তো তোমাদেরকে চাইলে হেদায়ত দিতেও না হেদায় থেকে আটকে দিয়েও না এইগুলো কোনোটাই আমার হাতে নাই হ্যাঁ ইহাদি আল্লাহ যাকে দান হেদায় দান করবেন ঐদু মাই কমাইয়া আসিল্লাহ রাসুলাহু আর কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের কি হবে শোনো তার সেখানে তাকে চিরদিনের জন্য বসবাস করতে হবে এই নাফরমানি কুফরি সে যদি কেউ মারা যাও আল্লাহ তালা প্রতিদের প্রতি ভিত্তিতে ইমান না আনো তাহলে এখন অনেক কাফির রাই তখনকার জমানায় এখনকার জমানায় ও এত কথা বলার পরে ইসলামের ব্যাপারে দুর্বল হয় ইসলামকে কবুল করে না ইসলামের বিরুদ্ধে দুশ্মনী জারি রাখে তবে যখন তারা দেখবে দেখবে একদিন কোথায় দেখবে কে আমাদের দেখবে না সব দেখবে। যে দেখবেলা করেছেন জাহান নামের কথা যখন সেটা দেখবে নিজের চোখে যখন দেখতে পাবে ফসাইয়া আলামুন ওদিন তারা ট্যা পাবে মান আদ আফনা সেরম আকাল্লু জনবল কম ছিল কার সাহায্যকারী কম কার সংখ্যা কম ক্ষমতাসীন যারা থাকে পৃথিবীতে তাদের অনু সময় লোকজন মেজরিটি থাকে তাদের পাইক পেয়ারা লস্কর বাহিনী পুলিশ অস্ত্র শস্ত্র সরকারি প্রশাসন সব কিছু তাদের পক্ষে থাকে আর যারা তাদের টার্গেটের শিকার হয়ে যায় তারা এগুলো নাই তারা দুর্বল হয়ে যায় অসহায় হয়ে যায় তারা বলে কার শক্তি চ্যালেঞ্জ কর আমরা তোমাদেরকে পিটাই এস করে দেব সব আজকালকে তো এরকম চলতেছে তাই না ক্ষমতা ব্যবহার করে অসহায় মানুষগুলো ধরে তারপরে টিভিতে নিয়ে দেখায় যে এরা সবগুলা অস্ত্র পাওয়া গেছে এদের কাছে কত বড় মিথ্যা অসহায় মানুষকে নিরস্ব মানুষকে ধরে তার কাছে অস্ত্র ঢুকাই দিয়া এবারে মিডিয়া নিয়ে আসে দেখো এর কাছে অস্ত্র পাওয়া গেছে এত জঘন্য স্বতন্ত্র মানুষ করতে পারে আজকে তো সবগুলো তো একদিন ধরা পড়বে আল্লাহ তারা বলে দিলেন সেদিন যখন জাহান নামকে দেখানো তারা দেখবে সেদিন এক একটা ক্রিমিনাল এক একটা ক্ষমতাধর ব্যক্তি কেমন হবে খুব দুর্বল হয়ে যাবে তার কোন সৈন্য বাহিনী নাই তার পুলিশ নাই তার ক্যাডার নাই তার অস্ত্র নাই তার সিকিউরিটি নাই কিচ্ছু নাই সে অসহায় একা তাকে কবরে জ্বলতে হচ্ছে শাস্তি তারা পাবে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আপনার কাছে যা নাজিন করা হয়েছে দিন ইসলামের কথা এগুলো সব আপনি পৌঁছাই দেন বুঝাইয়ে দেন দেন করেন বলে দেন আর আপনি যদি এই কাজ ঠিক মতো আদায় না করেন সব কথা না বলেন কিছু বলেন কিছু বাকি রাখেন তাহলে আপনি রেশা দায়িত্ব পালন করলেন না তিনি অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন তা আল্লাহ সতর্ক করেছেন এবং শুধু ওনাকে নয় এখন ওনার পরে দায়িত্বটা আমাদের উপরে আসে এখন আমরা যদি মুসলমানদেরকে এই দায়িত্ব নন মুসলিমদেরকে দায়িত্ব পালন না করি ইসলামের সমস্ত দাওয়াত না দেই তাহলে আমরা দায়িত্ব পালন করলাম না এখন মনে করেন নন মুসলিমরা আমাদেরকে খুব করে ধরে হ্যাঁ পর্দার মাধ্যমে মহিলাদেরকে খুব অত্যাচার করা হয় ঘরের ভিতরে ঢুকাই রাখা হয় তারপরে তাদেরকে সামনে নিয়ে বসানো হয় না মসজিদের মধ্যে মহিলা নাই কেন খালি পুরুষ দেখা যায় কেন বেশি করে মসজিদ মহিলা ঢুকাও এখন আমরা যদি বলি কোন মুসলমানরা তখন কোনো পর্দা কত জরুরি ছিল এই পর্দা মেনটেন করে আল্লাহ তালা আমাদের মধ্যে এই পাক পবিত্র জিন্দিগি বিয়ে সাদিয়ে হালাল তরিকা গুলো বাকি রেখেছেন এই পর্দা উঠে গেলে তোমাদের যা যেভাবে নষ্ট হয়ে গেছে আমরাও নষ্ট হয়ে যাবো কোন বক্তব্যটা তাদেরকে আমরা দেওয়ার কথা আমরা যদি সত্যিকার ইমানদার হই দায়িত্ব পালন করি তাহলে বলতে হবে যে না আমরা পর্দা মেনটেন করে চলি তোমরা সারাদিনে ফক ফকর করতে থাকো এবং আমরা কি কোন অপরাধ করি নাকি পর্দা করে কি এত এত লজ্জা লাগে কেন মন ছোট হয়ে যায় কেন আমরা সব জায়গায় মহিলাদেরকে নেই না তাদের আলাদা জায়গা আছে তাদের নামাজের জায়গা আলাদা আছে তাদের মিটিং এর জায়গা আলাদা হবে একসঙ্গে আমরা বলবো না আমাদেরকে একটু অ্যাকসেপ্ট করে ফেল এটা কি বুদ্ধিমানের কাল হবে ফামা লাগত রেশা আলাদ তাহলে হে নবী আপনি রেশা আলাদ পৌছাই দেন আপনি কাজ করেন আমরা হক কথা বলতে দ্বিধা সংকো সংক যাই আমরা একটু উপায় খুঁজি কিভাবে নন মুসলিমদের কাছে একটু অ্যাকসেপ্টেবল হওয়া যায় ইসলামের দাওয়াত দেওয়ার পরে তাদের খুশি তারা হৃদায়ত আল্লাহ ইনশাল নিরাপত্তা দেবেন আল্লাহ তালা কাছে আমাদের জন্য সাহায্য এবং আশ্রয় এবং নিরাপত্তা আসার কোন জায়গা নিরাপত্তা নাই। এরপরে আল্লাহ তালা বলছেন এই এই কথাগুলো শুধু রসুল্লাহ আসমের জন্য নয় কারণ কোরআনের কথাগুলো কি শুধু রসুলের জন্য আসছে ওনার মাধ্যমে ওনার পরিস্থিতি যেগুলো মোকাবিলা করেছেন সেগুলো সব আমাদের জীবনে আসবে এগুলোকে আমরা কিভাবে ফেস করব কথা এখানে আছে। আসে তারা আরো চ্যালেঞ্জ করেছিল যে আপনি বলেন খালি নাফরবানি করলে আজাব আসে আল্লাহর কুফুরি করলে আজাব আসে কই এখনো তো আসলো না কবে আসবে আল্লাহ সে আজাব কি করিবী তাড়াতাড়ি আসবে সহসাই আসবে আমি আজ আল্লাহ রব্বি আমাদা নাকি আমার রব আরো পরে নিয়ে আসবেন আরো কিছুদিন পরে আসবে আরো কয়েক বছর পরে আসবে নাকি দুনিয়াতে তোমাকে আজাব না পেয়ে মৌত হয়ে গেলে সব জমা আখেরাতে একসঙ্গে তোমাকে দেবেন সেটা আমি কিছুই জানি না কে জানেন সেটা একমাত্র আল্লাহ কোন কাফেরকে কখন এটা তো আল্লাহ নবী জানেন না এটা সব একমাত্র আল্লাহ তালা জানেন এই জন্য দুনিয়ায় কোন কোনো সময় কাফের গিয়ে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে শাস্তি দেন নাফরমানকে আল্লাহ তালা বহুদিন পর্যন্ত জুলুম অত্যাচার দুনিয়ার মধ্যে তার সন্ত্রাস চালিয়ে দেওয়ার সুযোগ দেন সেটা মানুষকে জন্য মনে না করে যে সেই বোধহয় পার পেয়ে যাবে সেই বোধ হয় কোনোদিন ধরা পড়বে না তার কিছু বোধ হবে না হবে কোন সময় অতি সত্তর ঘটে যায় কোন সময় দীর্ঘ সময় পরে হয় আলিমুল গাইবে ফেলা ইউধ আলা গাইবিহি আহাদা তিনি হচ্ছেন একমাত্র আলিমুল গাইব কে আলিমুল গাইব আল্লাহ আলা গাইবিহি আহাদা আল্লাহ ছাড়া আর কাউকে তিনি তার সমস্ত গাইবের খবর দেন না সব আল্লা কা তবে এখন কোন নবীকে আল্লাহ তালা অনেক গায়েবের কিছু জানিয়ে দেন কিছু কিছু খবর দেন কিছু কিছু খবর যে আল্লাহ তালা দেন তার অর্থে কি এই নবীরা সব গায়েবের খবর জানে আল্লাহ যেমন রসুল সমস্ত তোমরা ঘরে আজকে কি খেয়েছ আগামীকালকে খাওয়ার জন্য কি রেডি করে রাখছ তিনি বলে দিতে পারতেন এটা মো যোজা আমাদের নবীকে আল্লাহ তালা বেশ কিছু খোঁজ খবর দিয়েছেন তার অর্থ নবীরা আলিমুল আলিমুলা কার ব্যাপারে আসছে শুধু আল্লাহ ব্যাপারে আল্লাহ আল্লাহ খবর না দিলে উনি জানতেন তাহলে গায়েব জানলেন কেমনি আল্লাহ তালা যতটুকুন জানিয়েছেন ততটুকুন জানেন নবীরা কিন্তু সকল কিছু একমাত্র জানেন গায়েব তিনি হচ্ছেন আল্লাহ রবুর আলমিন রসুলদেরকে কোন কোন সময় তিনি এমনকি জিবাইল আলাহ সাল্লামকে আল্লাহ তালা কোনো কোনো খবর দেন অনেক কিছুর খবর জিবরাইল সালাম জানেন না কারণ জিবরুল্লাহিস এসে আবার রসুল্লাহ দিয়ে যাবেন এই জন্য আল্লাহ তালা আর কেউ জানেন না শুধুমাত্র নবী রসুলদের এমনকি ফেরেস্টাদের পক্ষ থেকে তাদেরকে নবীদের কাছে বাণীবাহক হিসাবে পাঠান তারা অথবা নবীরা আল্লাহ তালা কোন কোনো সময় কিছু কিছু খবর তাদেরকে দেন তা না হইলে আল্লাহ তালা সমস্ত খবর তিনি নিজেই একমাত্র তার কাছে রাখেন এই জন্য অন্য কেউ গায়েব জানে এটা মনে করা ঠিক না এমন কি গণকরাজে কিছু লেখাপড়া করে তারা হাত গনে তারপর আর কি কি করে তারকা জ্যোতিষীরা ইত্যাদি তারকা দেখে কিছু ঠিক করে এই সমস্ত কথাবার্তা এগুলো মিথ্যা দাবি কোন লোকেই কোনোদিন কোনো গায়েব জানে না আল্লাহ তালা ছাড়া এখানে একটা ঘটনা আসছে যে আমির মিন আলী আবিত আনু যখন খালিফা তখন ওনার সঙ্গে খারিজিদের যুদ্ধ হয় তারা বিদ্রোহ করে একটা গ্রুপ খারেজি সম্প্রদায় হয়ে যায় এমন কি তাদের সঙ্গে নবী আলী রাজি আল্লাহ আনহু বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় তিনি খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেলেন রওনা করে দিচ্ছেন এখন কোন সময় যুদ্ধ হবে ওই সময়টা লক্ষ্য করে একজন বললেন যে ব্যক্তি জ্যোতিষীর লাইনে কিছু লেখাপড়া করেছে জ্যোতিষবিদ্যা সে বললো আতাল ফিল আকরাব বলে যে এই মুহূর্তে যাচ্ছেন এখন তো চাঁদ অমুক রাশির কাছে আছে এই টাইমটা ঠিক না এই টাইমে যুদ্ধ আপনি তাদের সঙ্গে যুদ্ধ করাটা ঠিক না ফা আল্লা আলী রাজি তারপরে তিনি বললেন যে কোন সময় করলে ভালো যে এই মাসের শেষ তো এই দিনগুলোতে এখন ভালো না যুদ্ধ করা যুদ্ধের মধ্যে এখন এটা অলক্ষণ অশুভ লক্ষণ এটা ভালো লক্ষণ হবে না এই সময় বাইর হওয়া হম তারপরে বরঞ্চ ওয়াসের মিনান বলেন যে দিনের তিন তিন ঘন্টা পার হয়ে যাক তারপরে আপনি গেলে মোটামুটি আপনার রাশি শুভ হওয়ার সম্ভাবনা আছে এখন রাশি শুভ না যাত্রা নাস্তি পঞ্জিকা পড়ছেন না যাত্রা নাস্তি কেউ কেউ পঞ্জিকা দেখে বলতে যাত্রা ঠিক করেন না যাত্রা নাস্তি হবে আলী আলীরা তাহলে আনু বলেন যাত্রা নাস্তি হবে কেন কি এই যাত্রা বের হলে আপনি আর আপনার সঙ্গী সাথী বাহিনীটা করবেন এই সময় যাত্রা নাস্তি হয় এটা মঙ্গল বয়ে অমঙ্গল হবে অমঙ্গল আবার মঙ্গল প্রদীপ জ্বালায় আমাদের দেশে হিন্দুদের থেকে কালচার না এটা নাম দিয়েছে বাঙ্গালি সংস্কৃতি আপনার আমার বাপ দাদা বাঙ্গালি ছিলেন না মঙ্গল করতে প্রদীপা তো বাঙালি ছিলেন এটার নাম কি বাঙালি সংস্কৃতি মঙ্গল প্রদীপ কি সংস্কৃতি এটা হিন্দু সংস্কৃতি আজকে হিন্দুরা আমাদের মুসলমানদেরকে বাংলাদেশের কিছু কিছু যাদের ইমান আকিদা শেষ তাদেরকে হিন্দু সংস্কৃতি খাওয়াচ্ছে কোনটা বলে বাঙালি সংস্কৃতি বলে তারপর বলা হলো যে এইটা অমঙ্গল ও ইনসের তাহা তলবতা সেই লোক আলী রাজাকে শুভাকাঙ্ক্ষী হয়ে বলে আমি শুনেন সব জ্যোতির্বিদ্যা সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে আপনার তো নাই আমি গনে পড়ে দেখছি আপনি যদি ঘন্টা তিনিক পরে বাই হন আমার কথা শুনেন তাহলে দেখবেন যে আপনি কামিয়াব হয়ে গেছেন আপনার বাহিনী বিজয় লাভ করবে এখন গেলে নির্ঘাত পরাজিত হবে। তারপরে অনেক লম্বা কথা বলে তিনি বলেন যে তিনি তো এইটা আমাদের সেরে কাছে তিনি এটা আমাদেরকে নিষেধ করেছেন যে ব্যক্তি জ্যোতিষির কথা বিশ্বাস করে সে নবী মোহাম্মদের উপরে কুফরি করে তুমি হাজির জানো না তুমি আমাকে যদি এই কথা মধ্যে বিশ্বাস করে লাম আলাহ আমার আশঙ্কা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে শরিক বানিয়ে ফেলবে কাউকে তোমার কথা যা তুমি বললা এতক্ষণ এটা বিশ্বাস করলে কেউ সেই ব্যক্তি কি হয়ে যাবে মোশেক হয়ে যাবে কাফের হয়ে যাবে তারপরে তিনি বললেন আল্লাহ আপনার কাছ থেকে ফসলা আসে মঙ্গল আর কারো কাছে থেকে আসে না দেখছেন ইমান আলী রাজারত আনহুর এই হল তো ওহিদ আর জ্যোতিষীর কাছে হাত গনাই যে তার কাছে তো ওহিত আসে সে সেরেক করে ফেললো শেখ করে ফেললো ফাঁকাত আশ্বিল্লা তারপরে ছাড়েন না অবিশ্বাস করব মিথ্যা বলে প্রমাণ করব। তোমার কথার বিপরীত কাজ করব আর যখন বাইরে নিশ্চিত করছো ঠিক ওই সময় বাইর হব। এই হলো ইমানের স্পিরিট বুঝলেন ইমান যখন থাকে মানুষের কুফর সেরে কে করতে শক্ত করে মোকাবিলা করবেন না নরম করে থাকবেন সহকারীদেরকে লক্ষ্য করে বক্তৃতা করলেন ইয়া ইয়ালা বিহিওয়াল বাহার খবরদার মানুষ এই জ্যোতিষবিদ্যা চর্চা করতে যেও ও না তারকা গনে গনে ভাগ্য ঠিক করা আবিষ্কার করা এই সমস্ত লাইনে কেউ যদি সর্বনাশ হয়ে যাবে তবে এটাকে একটা জ্যোতিষীবিদ্যা তাই না জ্যোতির্বিদ্যা বলে হলো যে আপনার দিক ঠিক করা আগের জামানাতে এত ম্যাপ ছিল না নাবিকরা যখন সমুদ্র পাড়েই দিতেন কোনটা দেখি রাস্তা ঠিক করতেন তারা দেখে সন্ধ্যাবেলা রাত্রেবেলা যখন মরুভূমিতে সফর করতো কোন গাছ গাছালা পাহাড় পর্বত নাই যে উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে আমাদের কোন দিকে হাঁটবে কি তাদেরকে গাইড করত। তারা দেখে ধ্রুব তারা কোন দিকে ওইটা ঠিক রেখে পূর্ব পশ্চিম থেকে এইটা যদি কেউ শিখতে চায় রাস্তা বাই জন্য ম্যাপ ঠিক করার জন্য সেইটা দায়ে যাচ্ছে এটার নাম বলতে জ্যোতির্বিদ্যা নাকি এটা একটা তো হলো আহ অ্যাস্ট্রোলজি আর হলো হ্যাঁ অ্যাস্ট্রোনমি একটা আর একটা অ্যাস্ট্রোলজি তাই না একটা এই যে তারকা দিয়ে অন্যান্য আবিষ্কার করা এটা ঠিক আছে কিন্তু ভাগ্য গণনা রাশি ফল যোগ করা ও কিরা তুলা রাশি সিংহ রাশি যে রাশি দেয় পত্রিকার মধ্যে আমাদের দেশে অনেকগুলা গণনা রাশি করে দিগুলা। এইগুলা সমস্ত কুফুরের আড্ডা খবর এই লাইনে কেউ শিখবা না ওয়াই মাল মোনাজ্জম এই যে যারা গনে রাশি গণনা করে এরা কুফুর কাজ করে জাদুকরদের মতো যারা ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ান অন্যায় করে তারা আর জাদুকর গণনা করা রাশি গণনা হাত গণনা আর জাদু করা একই রকমের অপরাধ ও শাহের কাল কাফের আর যে ব্যক্তি জাদু করে সেই ব্যক্তি কাফের হয়ে যায় আর কাফের ঠিকানা কোথায় এরপরে যিনি অ্যাডভাইস দিতে আসছিলেন তাকে তিনি বললেন আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে ফারদার কোন সময় যদি খবর আসে তুমি রাশি গনে গনে নিজে লাইন ঠিক করার মানুষকে অ্যাডভাইস করো আর কোনদিন যদি খবর পাই তাহলে তোমাকে ধরে সারা জীবনে যেন বন্দি করে রাখবো তোমাকে কোনদিন আর যতদিন আমি আর তুমি দেখছেন সুলতন আর আমাকে যদি আল্লাহ খেলাপাতের দায়িত্ব রাখেন যে কয়দিন তুমি যে অপরাধ করছো আমি তোমাকে কোনোদিন খেলাপাতের পক্ষ থেকে এক পয়সা যেন তোমার পকেটে না আমি খেয়াল রাখবো তোমাকে শাস্তি দেওয়ার জন্য তিনি ঠিক ওই সময় হইলেন খারিজিদের সঙ্গে যুদ্ধের ময়দানে ওই মুহূর্তে মোকাবিলা হলো আবার ওয়াহি না যুদ্ধ খারিজির সঙ্গে সহিমিসটা আছে এবং তারপরে তিনি বলেছিলেন তিনি তারপরে খারিজিরা পরাজিত হয়ে গেছিল তারপরে তিনি তার বাহিনীর লোকদেরকে ভালো করে ইমান বোঝানোর জন্য তা হিত বোঝানোর জন্য সে আকিদা থেকে সরে আসার জন্য বলতেছিলেন শোনো যদি তার কথা মতো বাইর হইতাম যে টাইম সে বলতেছিল আর কোন কারণে যদি আল্লাহ ওই আমাদেরকে বিজয় দান করতেন করতেন তাহলে লোকেরা কি ওই যে ভবিষ্যৎবাণী করে দিছিল গনক সাহেব ওই মতো আসার কারণেই বিজয় লাভ করছে সেই জন্যই আমি তার কথার উল্টা আসছি যাতে আল্লাহ আমাদেরকে বিজয় দিলে কোনো দিন যেন তার ক্লেম করার বা কেউ জাহেল লোকেরা তার দিকে ক্লেম না করাইতে পারে না ও সাই তার তিনি বললেনা আল্লাহ আমাদেরকে কেসরা কায়সার পারস্য রোমান সম্রাটের উপরে আমাদেরকে বিজয়ী করেছেন এবং কত দেশ আমাদের দখলে এনে দিয়েছেন ইসলামের কারণে তোমাদের দরকার নাই তারপরে আয়াতের মধ্যে যে আছে। হম যে আল্লাহ সামনে এবং তার সামনে এবং পিছনে তাকে হেফাজত করার জন্য অনেক লোক আছে। আসে মালা মিনু আল্লাহ নবী করিম সাল আলী কে হেফাজত করেছেন সামনে পিছন দিক থেকে ফেরিস্তা দিয়ে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছেন যাতে শয়তানরা ওনাকে হত্যা না করতে পারে জানেন তো শয়তানেরা চক্রান্ত করেছিল তারা হত্যা করবে আল্লাহ রসুল গলা টিপে মেরে ফেলবে কয়েকবার প্রস্তুতি হেফাজত করেছেন ছিল এক দৈত্য আসতেছিল রসুল্লাহ নামাজ পড়তেছিলেন আর সে আসছে মশাল নিয়ে ওনার চেহারা মধ্যে আগুন লাগাই দিবে জিবিল আল্লাহ সাল্লাম বললেন দোয়া পড়েন জলদি করি কোন দোয়া পড়বেন এই পড়েন কত সুন্দর দোয়া যত আগো আসমানি জমিন আছে সবগুলো থেকে আল্লাহ আপনার কাছে বানা চাই তাদের চক্রান্ত দুষ্টমি থেকে আপনার কালিমার দ্বারা আপনার আপনার সুন্দর সুন্দর দোয়া দ্বারা আপনার কাছে গলা টিপি ধরছেন রসিদুল নিজে শয়তানের গলা টিপি ধরছেন এমন জোরে গলা টিপি ধরছেন শয়তানের আপনার জিব্বা বাইরে হয়ে গেছে মুখের থেকে তারপরে ওনার হাতের মধ্যে তার জিভার লালাও লেগে গেছে ঠান্ডা লাগতেছিল তারপরে বললেন যে শয়তানি বেঁধে রাখবো সকালবেলা উঠে মদিনার রাস্তায় ছেলেপেটেরা এসে যেন তাকে ইটা মারতে পারে ইট মারতে পারে এটা আমি মনে মনে করছিলাম যে শয়তানকে বেঁধে আজকে তারা আরো জলিল খার করব। সবাই যেন দেখে আর থুতু মারে আর ইটা কিন্তু এইজন্য ছেড়ে দিলাম যে আমার ভাই সালামান আল্লাহ সালাম দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন আপনি যে পৃথিবীতে এই ক্ষমতা আর কাউকে দেবেন না তো আল্লাহ তালা ওনার দোয়া কবুল করে ফেলছেন এখন ওনার দোয়াটা নষ্ট হয়ে যাক এটা তো আমি চাই না ওনাকে আল্লাহ যাহা দিয়েছেন জিন ইনসান সবার উপরে পাখালি সবার উপরে আল্লাহ তালা ওনার কর্তৃত্ব দিয়েছিলেন আমি চাই না ওনার এই তামান্না এবং আল্লাহ ওনার দেওয়া এটার মধ্যে হাত পড়ুক কাজে আমি আর আগেই নেই এটাই আল্লাহর মানসা আমি ছেড়ে দিয়েছি আরো বিভিন্ন ইমানদারদেরকেও আক্রমণ করতে চায় শয়তান আল্লাহ তালা ফেরস্তা দিয়ে তাদেরকে মোকাবিলা করেন ওয়ের সুর হাফাদা আল্লাহ তালা তোমাদেরকে হ্যাঁ করার জন্য ব্যবস্থা করেন এরপরে এইভাবে আল্লাহ তালা শয়তানের চক্রান্ত থেকে ওনাকে সামনে পিছনে সকল দিক থেকে হেফাজত করেছেন এমনকি কাফেরদের হাত থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন আগে তো রসুল সাল্লাকে ডিউটি করতেন সাহাবারা রাত জেগে জেগে কারণ কাফেরা কোন সময় এসে ওনাকে রাতের বেলা হত্যা করে ফেলে সাহবা এখরাম রাত জেগে জেগে ডিউটি করতেন এবং তারা রোটা বানিয়েছিলেন কে কোন রাত্রে ডিউটি করবেন ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল বললেন তোমরা আর কেউ আমাকে রাত্রে ডিউটি দেওয়া লাগবে না যাও আল্লাহ তালা আমাকে মানুষের হাতে হত্যা করাবেন না কনফার্ম হয়ে গেছে আমি এরপর জিনদের হাত থেকে এমন গার দিয়েছেন আল্লাহ সামনে পিছনে সকল দিক থেকে ফেরস্তারা ওনাকে গার দিতেন যাতে করে শয়তান্দা ওনাকে আক্রমণ না করতে পারে। আমি এভাবে ওনাকে প্রটেকশনের ব্যবস্থা করেছি উনি যেন বুঝতে পারেন এবং পৌঁছাই দিতে পারেন যে সমস্ত নবীরা তাদেরকে যে ডিউটি দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় আল্লাহদ্দিনের দাওয়াতের কাজ মানুষের কাছে পৌঁছাই দিতে সেই পালন করতে পারেন যে নবীরা যেন বুঝেন মোহাম্মদ সাল্লাহ আসলাম যেন বুঝেন সব নবীর আল্লাহ পালন করেছে করতে হবে আর আল্লাহ তাদের এই চক্রান্ত গুলো সম্পর্কে সতর্ক আছেন এবং তাদের সীমা লঙ্ঘন কে কখন কিভাবে করে এগুলোকে আল্লাহর পক্ষ থেকে নোট করা হচ্ছে এটা যেমন একটা অর্থ হতে পারে আর একটা অর্থ হতে পারে যে এই কাফেররা যারা ডিনাই করতেছে তারা জানা বুঝতে পারে তারা যতই চক্রান্ত করুক রেসাল দায়িত্ব নবীদেরকে দিয়ে আল্লাহ করাই ছাড়বেন এবং তাদের চক্রান্ত গুলোকে আল্লাহ তালা নোট করে রাখবেন এবং তাদের সম্পর্কে আল্লাহ তালা লিখে রাখবেন যে কখন তারা কিভাবে কোন দুষ্ট করতেছে কখন কিভাবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এসব কিছু যেন আল্লাহ পক্ষ থেকে কনফার্ম হয়ে যায় যেমন আল্লাহ তালাতে বলেছেন আলম্লা আল্লাহ তালা নিজেও জানতে চান এটা কোন কোন রেওয়ায় আসছে তা সিরের মধ্যে যে আল্লাহ তালা জানতে চান যে নবীরা ঠিক মতো দায়িত্ব পালন করলো কিনা যদি নবীদেরকে হত্যাই করে ফেলে কাজ করার আগে তাহলে তো বোঝায় গেল না এই জন্য নবীদেরকে আল্লাহ দিয়েছেন তাতে করে তারা দায়িত্ব পালন করতে পারেন কিন্তু আল্লাহ রব আলমী তাদের সে মনগুনগুলোকে ঠিকমতোই নোট করেছেন এবং তাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন গনে রেখেছেন এইভাবে সুর আল জিনের মধ্যে সুন্দর মেসেজ জিন এবং ইনসান উভয় জাতির জন্য আল্লাহ তালা দিয়েছেন বিশেষ করে শেরকের ব্যাপারে পরিষ্কার বলিষ্ঠে দেওয়া হয়েছে আর জিনদের জিনিস কিছু নিয়ে শির্কের ভিত্তিতে প্রতিপালিত হয় এবং মানুষের করে এর তারা যে জিনিসটাকে বেশি কাজে লাগায় সেটা হচ্ছে কি শেরক আপনারা জানেন করে কথা এখানে আসে গণতের কথা আছে সব কিছুর মধ্যেই এই জিনদের দুষ্টমী নষ্টমী এবং এইগুলা মধ্যে শেরেকের ওতপ্রতভাবে জড়িত হওয়ার ব্যাপার রয়েছে এবং যখন জাদু করা তারা তাদেরকে আল্লাহ দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় যে আমাদের এই সমাজের মুসলিম সমাজের মধ্যে এখনো মেজরিটি লোক বলতে গেলে জেনে হোক আর না জেনে হোক শেরেকের মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ তাল্লা কাল পাখি বলেছেন তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি তারা কোনটার মধ্যে লিপ্ত আছে শেরেকের মধ্যে লিপ্ত আছে এই শেরেক থেকে মানে উদ্ধার পেতে হবে এই জন্যই আকিদা কিতাব পড়া দরকার শেখ পড়া দরকার মূল সূত্র একটা কিতাব আছে এটা আপনি পড়লে দেখবেন যে অনেক শেরিকের বিষয় আমাদের সমাজের পথলিটা আছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আপনার আখিদার উপরে উপরে কিতাবপত্র আছে এগুলো পড়া দরকার এরপরে জিন্দের মাধ্যমে জাদুর মাধ্যমে জাদু টনার চর্চার মাধ্যমে গণকের মাধ্যমে কিভাবে এগুলো বোঝার জন্য আপনার ওই যে আর একটা বই কথা বলেছি যে ব্ল্যাক ম্যাজিক ইংলিশে বাংলা ধারালো এই যে আমাদের এখানে আমাদেরকে সেরেফ থেকে মুক্ত থেকে তাহীদের উপরে চলার জন্য তফিদান করুন اللهم آتنا في الدنيا حسنة ومن في الآخرة حسنة ومن في الآخرة سبحانك اللهم بحمدك أن لا إله إلا أنت استخدموا اللهم آت نفسنا تقواها وذكيها أنت خير وانزكا أنت وليمونها اللهم ربي ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان آمين بربكم فآمننا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا تعفنا مع الأبرار صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه على المعين آمين ورحمك الله আসসালামাইলকুম বরহম